भाइरा आज के विषय आलोचना कर सामने उपस्थित हो সেই বিষয়টি একটি সামাজিক বিষয় এবং অবশ্যই আমাদের ইসলামের বিষয় আর প্রত্যেক যুবকের এবং প্রত্যেক মুসলিমের জীবনের একটি বিশেষ পার্ট বা সিদ্ধান্তের সম্পর্কে এই বিষয়টি বিষয়টির শিরোনাম হচ্ছে বিবাহ করা কি ফরজ বা বিবাহ করা কি জরুরি না জরুরি নয় আমি এই কারণে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে আমরা অধিকাংশ ভাই এখানে যুবক এবং অনেকেই হয়তো বিয়ে শী হয়েছে আর অনেকেই হয়নি অতপর আমরা এমন কিছু তর্ক বিতর্ক আমাদের ভাইদের মধ্যে শুনতে পাই যারা বিবাহ না করলে মনে হচ্ছে একটা বড় ধরনের খারাপ কাজ করেছে আর অনেক সময় আমরা দেখি সমাজে যারা বিবাহ করাটাকে না করাটাকে এই ধর্ম মনে করে যেমন কিছু সাধু সন্ন্যাসী দেখা যায় তারা বিবাহ করে না তর্ক বিতর্ক চলে আর মানুষ অনেক সময় বিনা জ্ঞানেই বিনা ইলমেই তর্ক বিতর্ক করে আমাদের জানতে হবে শরীয়তের মানদণ্ডে কোরআন এবং সুন্নতের মানদণ্ডে যে এই বিবাহ করা জরুরি না জরুরি নয় বা এর আনুষাঙ্গিক বিষয়টা কি মাসলা কি। আমাদের মনে রাখতে হবে ভাই যে বিবাহ করা হচ্ছে একটি পৃথিবীর যে কোনো মানুষ এবং যে কোনো জাতি পৃথিবীতে বসবাস করছে সকল জাতি সকল মানুষের মধ্যে বিবাহ দেখা যায় এটা একটা স্বভাব এরকম নয় যে পৃথিবীতে অমুক একটা জাতি বা অমুক একটা ধর্মের লোক আছে যে ধর্মের মানুষেরা বিবাহ সাদী করে না যদি বিবাহ সাদীকে ব্যান্ড করে দেওয়া যায় তাহলে পৃথিবীতে আর মানুষজন পাওয়া যাবে পাওয়া যাবে তো বিবাহ সাদী করাটা হচ্ছে একটা আসলে স্বভাব মানুষের স্বভাব মানব জাতির স্বভাব যেখানেই মানুষ আছে সেখানেই বিবাহ সাথীর স্বাদ পন্থা আছে নিয়ম আছে সেটা মুসলিম হোক সেটা অমুসলিম হোক সেটা খ্রিস্টান হোক সেটাই হুদি হোক কিংবা সেটা আর অন্য কোন জাতি হোক সবার মধ্যে বিবাহ সাদী পাওয়া যায় এটাই হচ্ছে আসল নিয়ম বিবাহ সাদির ক্ষেত্রে তবে বিবাহ সাদীটা করা বিবাহ করাটা কতখানি জরুরি বা ইসলামে এর বিধান কি এই পয়েন্টটি আলোচনা করার পূর্বে কোরআন হাদিস থেকে এর এর দলিল প্রমাণ জানার পূর্বে আমরা জানবো যে আসলে বিবাহ স্বাদের তাৎপর্য কি এবং এর লাভ কি প্রথমত বিবাহ সাদী মানুষের মধ্যে হবে যদি না হয় আর এই বিবাহ স্বাদীর প্রথা থাকাটা মানুষকে মানুষের মর্যাদায় এটা উন্নীত করেছে যদি বিবাহ স্বাদী মানুষের মধ্যে না থাকতো মানব সমাজে না থাকে তাহলে মানব এবং দানব মানুষ এবং পশুপাখির মধ্যে কোনো পার্থক্য থাকবে না কারণ পৃথিবীতে প্রজন্মের প্রজননের যে পদ্ধতি মানুষের মধ্যে আছে সেটা প্রাণীর মধ্যেও আছে পশু পাখির মধ্যেও আছে কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য হলো। মানব জাতির মধ্যে বিবাহস্বাদীর পরে প্রজনন পদ্ধতি আছে কিন্তু পশু পাখি জীব জন্তুর মধ্যে বিবাহসাদী নেই তাই পশু পাখির মধ্যে বিবাহ স্বাদী হয় না ওদের যখন প্রাপ্ত বয়স তাদের হয়ে যায় এবং প্রয়োজন হয় তখন তারা যৌন চাহিদা নেয় সেটা যেই হোক নিজের বংশের হোক আর নিজের মায়ের পেট থেকে জন্ম নেওয়া হোক আর কিছু হোক এটা তাদের কোনো পার্থক্য করা করি নেই কারণ এই জ্ঞান এসেন্স তাদের দেওয়া হয়নি কিন্তু দেওয়া হয়েছে তো কাকে দেওয়া হয়েছে মানুষকে দেওয়া হয়েছে কেন এ কারণে যে আল্লাহ রাব্দুল আলমিন মানুষকে একটা সম্মানীয় জাতি করেছেন সৃষ্টিকুলের মধ্যে একটা শ্রেষ্ঠ জাতি করেছেন যাদের মধ্যে বিবেক এবং জ্ঞান দিয়েছেন যে বিবেক এবং জ্ঞানের কারণে তারা মর্যাদাবান কারানী আদম আদম সন্তানকে আল্লাহ রাবুল আলমিন সম্মান দিয়েছেন এই সম্মানটা এই কারণে এখানে পাওয়া যায় যে অন্য জাতি এবং অন্য পশু পাখির মধ্যে এই নিয়ম নেই কিন্তু মানুষের মধ্যে আছে মানে মানুষের একটা সম্মান আল্লাহ রাবুল আলমিন এর মাধ্যমে দিয়েছেন এর মাধ্যমে মানুষ অন্যান্য পশুত্ব থেকে একটা পার্থক্য আর পশু পাখির যে নিজের একটা মান সম্মান এর মাধ্যমে বজায় রাখে বা বজায় রাখার চেষ্টা করছে বা বজায় রাখতে পেরেছে এই কারণে বন্ধুগণ যদি বিবাহ স্বাদী না হয় তাহলে পৃথিবীতে বংশ পরম্পরা আর থাকবে না প্রজন্ম আর বৃদ্ধি পাবে না মানুষ পৃথিবীতে বসবাস করছে তার শুরু হয়েছে এক আদম এবং হাওয়া থেকে আদম আলি সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন তৈরি করেন সৃষ্টি করেন নিজ হাতে অতঃপর হাওয়াকে আলি হাসালামকে হাওয়া আলিহাসালামকে তার সঙ্গিনী বা তার স্ত্রী হিসাবে নির্বাচন করা হয় বা সৃষ্টি করা হয় আর আমার এত সব সন্তান আছে কিন্তু এটাই সত্য যে তার মাধ্যমে পৃথিবীর এই দুইজন মানুষের মাধ্যমে এই প্রজনন সিস্টেম এবং নিয়ম চালু হয় আর ধীরে ধীরে গোটা বিশ্ব शादी दी काट करा वंश विस्तार लाभ नियम ही रखा जाबा पंचाश बचर पर पृथ्वी की चिंता करम पद्धति এটা কতখানি গুরুত্বপূর্ণ এবং এর কতখানি মর্যাদা আছে যাই হোক বিবাহ স্বাদের এটি একটি তাৎপর্য বন্ধুগণ বিবাহ স্বাদের এই নিয়ম আছে ইসলামে সেই কারণেই সমাজ থেকে নোংরামি প্রতিহত করার একটা সিস্টেম আছে আজ যেই সকল সমাজ বিবাহ স্বাদীকে একটা ঝামেলা মনে করে বিবাহকে কিংবা করতে চায় না তারা নিজের যৌন চাহিদা কোথায় নিবারণ করে যে কোনো পদ্ধতিতে হোক তারা সেটা নিবারণ করে আর সেই পদ্ধতিটা গলত হওয়ার কারণে বিশ্বে অনেক রকম মহামারী এবং অনেক রকম রোগ সৃষ্টি হয়েছে এবং বিশ্বে অনেক লোক অনেক ধরনের এরকম যুবক আর যুবতী হয়েছে যারা এইসব ইসলামের আইন কানুন বিধান কিছুই মানতে চায় না বা কোনো ধর্মকেই মানতে চায় না কারণ তারা জানে না যে তাদের পিতামাতাকে সেজন্য তাদের কোনো খারাপ কাজ করতে লজ্জাও লাগে না আর খারাপ সমাজে বসবাস করতে তাদের কোনো অসুবিধা হয় না কারণ তাদের না আত্মীয় আছে না স্বজন আছে না পিতা মাতা আছে না ভাই বোন আছে মানুষ যখনই একটা কোন নোংরা কাজ করে তখনই যেমন যদি ভয় তার অন্তরে নাও থাকে তবুও সমাজের ভয় থাকে নিজের আত্মীয়র ভয় থাকে নিজের সমাজের একটা সমাজের যে একটা মর্যাদা সেই মর্যাদা তার থাক এটা তার অন্তরে থাকে সে কারণে অনেক নোংরামি কাজ মানুষ করে না কিন্তু যে সকল মানুষ পৃথিবীতে আজ আজ পৃথিবীতে যে সকল মানুষ এই পৃথিবীতে আছে যাদের যারা অবৈধ পদ্ধতিতে জন্ম লাভ করেছে সেই সকল মানুষের অবস্থা এরকম যে যারা পৃথিবীতে এখন তারাই অবৈধ কাজ করছে আর কোন তাদের কোন তাদের অসুবিধা হয় না কোন তাদের লজ্জা হয় না কোন তাদের মর্যাদা বান তারা মর্যাদার খেয়াল তারা করে না সমাজের কোন তোয়াক্কা করে না কারণ তাদের এরকম কেউ নাই যে তারা বলবে যে না আমি এরকম কাজ করলে আমি আমি সমাজে কেমন করে যাব এর চিন্তা নেই কারণ তাদের সমাজেই নেই তাহলে বিবাহ স্বাদী ইসলাম দিয়েছে এই পদ্ধতিকে স্বীকার করেছে বলেই এমন এক সুষ্ঠু সমাজ এবং সম্মানের সমাজ পৃথিবীতে বিরাজ করছে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে সমাজের মর্যাদা এবং মানুষের মান সম্মান সব কিছুই বিলুপ্ত হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে বন্ধুগণ বিবাহ স্বাদের এই পদ্ধতি ইসলাম দিয়েছে বলে লজ্জাস্থানের হেফাজত হচ্ছে যদি এটা না দেওয়া হতো তাহলে মানুষ নিজের এই যৌন চাহিদাকে যেমন করে হোক অন্য স্থানে ব্যয় করত এবং নিজের এই লজ্জাস্থানের হেফাজত হতো না আজ এই বিবাহ স্বাদের বন্ধন বা এই বিবাহ স্বাদের নিয়ম ইসলাম দিয়েছে বলে বা অন্যান্য ধর্মে আছে বলেই মানুষের মধ্যে আত্মীয় সজন আর এই আত্মীয় স্বজনের নিয়ম আছে আপনি কোন মানুষকে বেশি ভালোবাসবেন কোন মানুষকে বেশি সম্মান দিবেন আপনার আব্বাকে আপনার আম্মাকে আপনার ভাইকে আপনার বোনকে আপনার নানা নানিকে আপনার মামা মামিকে এই যে একটা নিয়ম খুপাফুপি খালা খালো এই যে একটা এই যে একটা মানে আত্মীয়তার বন্ধন এবং একটা সিস্টেম এই সিস্টেম কিসের কারণে এসেছে এই বিবাহ স্বাদির কারণে এসেছে মানুষ যখন কারো কাছে কোন সমস্যায় পড়ে পড়ার পর যখন একটা কোনো ভালো মানুষকে খোঁজ করে নিজের যে আমার কথাগুলি আমার সমস্যাগুলি আমি কারো কাছে শেয়ার করব কাউকে বলবো একটু সমাধান নিব মানুষ কার কাছে যায় ও পরিচিত লোকের অপরিচিত না পরিচিত যায় যে তার তার আত্মীয় স্বজনদের মধ্যে সবচেয়ে বেশি নিকটাত্মীয় হয় তার কাছে যায় না একজন আজনবী অপরিচিত মানুষের কাছে যায় তাহলে এই বিবাহ স্বাদীর কারণে কিন্তু এই বন্ধন আছে মানুষ যে কোনো সময়ে মানুষ কোন আত্মীয়র বাড়ি যায় চিন্তা করে যাব কিসের কারণে সেখানে শান্তি পায় প্রশান্তি পায় কেন এই নিয়ম এবং শৃঙ্খলার কারণে তাই বন্ধুগণ ইসলাম এ কারণেই বিবাহ সাদী করা করতে উদ্বুদ্ধ করেছে বিবাহ সাদী বা বিবাহ কাট করার কথা ইসলাম বলেনি বরং সমস্ত নবীগণ একজন বাদ দিয়ে সকলেই পৃথিবীতে বিবাহ করেছিলেন আমাদেরকে মনে রাখতে হবে پر نبی محبت مصطفی صلی اللہ علیہ وسلم یه بیشوه اونکی چوی بوله چند تر مده امره قویفتی حدیثی کنی سروبان کربو اللہ رسول صلی اللہ علیہ وسلم بول چند یه معشر الشباب من استطاع منکم الباعت فلی تزوج هجو با کردال تو مدر مده جراب بیبا ہو شادی بیبا ہو کرت شکم تراجنو بیبا ہو کری فا কারণ এই বিবাহ সাদী করলে মানুষের দৃষ্টি শক্তি নিচে থাকে খারাপ নোংরা দেখা থেকে বিরত থাকে এবং হয়। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন পোখারি এবং মুসলিমের হাদিস তাহলে কি বোঝা আছে যে যুবকদেরকে আল্লাহ রসুল বিবাহ করতে উৎসাহ প্রদান করছেন এবং এটা ইসলামের বিধান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরো বলছেন তাজাওয়াজ ওদু উদাল উদাহ তোমরা বিবাহ করো ওই সমস্ত মহিলাদেরকে যারা বেশি ভালোবাসে যাদের স্বভাবে ভালোবাসা দেওয়া আছে ভালোবাসা দিতে পারে এরকম মহিলাকে বিবাহ করো ওয়াল এবং যারা বেশি বেশি বাচ্চা দেয় প্রজনন ক্ষমতা যাদের মধ্যে বেশি এরকম মহিলাকে বিবাহ করো কারণ আমি উম্মতের মধ্যে আমার উম্মত বেশি হোক বেশি হবে এই নিয়ে কেমতের দিনে গর্ব করো আল্লাহ রসুল সাল্ল সাল্লাম এর উম্মত বেশি এ নিয়ে আল্লাহ রসুল কি করবেন ক্যামতের দিনে গর্ব করবেন তাহলে কোনো মানুষ কোনো মুসলিমের দ্বারা যদি সন্তান বেশি হয় আল আওলাদ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গর্ব করবেন এই কারণে সেও একটা ভালো কাজ করছে এটা আমাদের মনে রাখতে হবে এই হাদিসটিকে ইবনে মাজা আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেন ইসলাম বৈরাগ্য থেকে নিষেধ করেছে বৈরাগ্যামের কাছে জন সাহাবি একদা আসেন আয়সারাদি আল্লাহ আনহার কাছে এসে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল সাল্লা আল্লামের ইবাদত সম্পর্কে তো আল্লাহ রসুলের ইবাদতের কথা শুনে তারা মনে মনে ভাবে তাহলে তো এর তুলনায় আমাদের কিছুই হচ্ছে না তখন একজন মতো তখন একজন মত ব্যক্ত করে বলে যে আমি তাহলে আর করব না কারণ অনেকটা টাইম চলে যাচ্ছে স্ত্রীর সাথে সাথে এই সকল টাইম আমি আর এই বিবাহ কারণে দিব না আমি বিবাহ করব না ইবাদতে করবো আরেকজন শুনে বলছে আল্লাহ রসুলের নকল আর ইবাদত শুনে যে তাহলে আমি এর পরে আর এরপরে আর ইফতার করব না মানে ডেলি আর খাওয়া খাই করব না আমি রোজাই রাখবো কাজা মানুষদের কি হয়েছে তারা এরকম মন্তব্য কেন করে বলছেন ওলা আসু মু কিন্তু আমি রোজাও রাখি আবার ইফতারও করি মানে আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি যেটা নফল রোজা এবং আমি বিবাহও করি বরং আল্লাহ রসুলের অনেকগুলো স্ত্রী ছিল আল্লাহ রসুল বলছেন যে আমি রোজাও রাখি এবং ইফতারও করি আমি নামাজও পড়ি এবং ঘুমাই এবং আমি বিবাহ সাদী করেছি থেকে মুখ ফিরানো যাবে না বন্ধুগণ এটা হচ্ছে ইসলামের বিধান আল্লাহ রসুল সাল আল সাল্লাম এ কথাও স্পষ্ট ভাবে বলছেন যে আল আইনী ও মানুষের চোখের মাধ্যমে কি চোখের জেনা তারপরে বলছেন মানুষের হাত জেনা করে ওয়া জেনা হাল বাতাস আর হাতের জেনা হচ্ছে তা দ্বারায় এরকম কোন কিছু ছোঁয়া ধরা যেটা জেনার জিনিস বা জেনার উপক্রম বলছেন ওয়াই আর কানের মাধ্যমেও জেনা হয় বেবিচার হয় আর কানের বেবিচার হচ্ছে শ্রবণ করা তারপর বলছেন ওয়াই দেব কিন্তু লজ্জাস্থান এ সকল কিছু এই হাত চোখ আর অন্য কিছু দ্বারা যেটা হয় সেই লজ্জাস্থান হয় এটা স্বীকার করে আর না হলে এটা স্বীকার করে না ছেড়ে দেয় মাধ্যমে সেটার বাস্তবায়ন হয়ে তো এগুলো থেকে মানুষ যদি বাঁচতে চায় তাহলে তার জন্য কি আছে এই বিবাহে একটি হাদিসে বলছেন দিনারুন তুন ফেক আল্লাহ বলছি একটি দিনার যা তামার তোমার পরিবারের উপর খরচ করো দিনারুন তুন ফেকু আলা কিংবা আর একটি দিনার कार खरच है सब चेहरे बड़ सब ची ने टाटा तुनफेक आहलिकोमारिवार খরচ করো হাদিসটিকে মুসলিম এমা মুসলিম বর্ণনা করেছেন আমরা অনেকেই আজ বিদেশে কাজকর্ম করি দেশে কাজকর্ম করি করার পর টাকা পয়সা ইনকাম করি এবং মনে মনে ভাবি এত কষ্ট করে আমি টাকা পয়সা ইনকাম করলাম নিজের উপর কম সব পরিবারকেই দিতে হচ্ছে বা ঝামেলা মনে করছে অনেকে করি আমরা মনে রাখবেন আপনি নিয়ত সৎ করেন যে আল্লাহ রাবুল আলমিন এদেরকে মানে নিজের পরিবারকে আপনার আয়ত্তে করেছে আপনার দায়িত্বে রেখেছেন এবং এদের খরচ পাতি তাই আপনি আল্লাহ অন্তরে কোনো ব্যথা পাবেন না যে দিনার যেটা মানুষ নিজের পরিবারের উপর খরচ করে আরেক দিন যেটা মানুষ মিসকিনের উপর খরচ করে বা মিসকিনকে দান করে আরেকটি দিন যেটা আল্লাহর রাস্তায় খরচ করে সবচেয়ে আজের দিক দিয়ে সবের দিক দিয়ে উত্তম হলো যেটা আপনি আপনার পরিবারের জন্য খরচ করেন তবে আপনার নিয়ত যেন যেটি বিবাহ করার দিকে উৎসাহ করা হয়েছে এরকম এই কয়েকটি হাদিস বর্ণনা করার পর আমি আমাদের মেন পয়েন্ট আসল কথায় আসতে চাচ্ছি যে বিবাহ করা কি আমাদের উপর খরচ জরুরি জরুর না সাধারণত দুইটি মত সমাজে পাওয়া যায় শুনতে পাওয়া যায় এটা জ্ঞানী মানুষদের মত নয় তবে শুনতে পাওয়া যায় এক প্রকার লোক আছে যারা বিবাহ না করাত মনে করে যেমন হিন্দু ধর্মের সাধুরা কি বিবাহ করে তাদের ধর্ম অনুযায়ী বলা হয়েছে যে ওই কোন সাধু হতে গেলে আর সে কি করতে পারবে না বিবাহ করতে পারবে না যারা খ্রিস্টানদের পাদ্রী এবং বাবা তারা কি বিবাহ করে তাদের উপরও বিবাহ করা নিষেধ যারা যারা ফাদার যাদের বিবাহ করা নিষেধ কিন্তু মনে রাখবেন যে ওর বাপ যদি বিবাহ না করতো ও কি ফাদার হতে পারত আজ কোন ফাদারের ফাদার যদি না হয় তাহলে ও কি দুনিয়াতে আসতো এই জন্য শর্টকাটই ধরে নেনার বা যে কোনো বিবাহী করা যাবে না আর বিবাহ করা না গেলে বাচ্চা কেমন করে হবে তো প্রত্যেক খ্রিস্টানদের ফাদার তাদের ফাদার না তাদের পিতা ফাদার না মানে ওরা আর উপাধি তার পৃথিবীতে পারবে না এখন এই সকল ফাদারেরা আসলে করে এরা কি আসলেই মানে সত্যিকার অর্থে কি বিবাহসাদী না করে একেবারে পাকসাফ হয়ে থাকে ওখানে যারা মাদার থাকে এবং সিস্টার থাকে তাদেরও বিবাহ সাদী হয় না এরও বিবাহ স্বাদী নাই এরও বিবাহ স্বাধীন যদি দুজনের উপরেই বিবাহ সাধী নাই তাহলে এরপরে আর ফাদার মাদার কেমন করে জন্ম হয় এবং এরকম সমাজের এরকম নিয়মনীতির কারণেই কিন্তু আরও সমাজে কি হয় বেশি করে নোংরামি শুরু হয় কিন্তু এটা গোপনের হয় আর মনে রাখবেন যে সমস্ত সাধু ও সন্ন্যাসী যারা বিবাহ সাদী করে না শোষান ঘাটে দেখেন আবার ওই সকল ওই ওই সকল মহিলা যাদেরকে স্বামী ছেড়ে দিয়েছে বিধবা মহিলা তারাও সন্ন্যাসিনী হয়ে ওই ঘাটে আছে এদিকে এরা সন্ন্যাসী ওইদিকে সন্ন্যাসিনী ওর স্বামীও কে ছেড়ে দিয়েছে আর এ এইদিকে বিবাহ সাধী করেনি আবার থাকছে এক সাথে তাহলে ওটাকে কি বলবেন এটা কি নিয়ম এখন আমরা কিন্তু বিবাহ সারী ধর্মে নিষেধ করে দিল ধর্মীয় ভাবে কিন্তু আবার থাকছে উভয় ফাদার মাদার হিসাবে ফাদার ও হিসাবে এদিকে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী হিসাবে তাহলে অভ্যন্তরে ভিতরে ভিতরে কর্ম হচ্ছে উপরে বিবাহ নিষেধ করে দেওয়া হয়েছে আর আফসোসের বিপদ বিষয় হল এই আমাদের মুসলিম সমাজের এক এক দল সম্প্রদায় যারাও নিজেকে কি করেছে মুসলমান হওয়ার পর বাবা সেজে বিবাহ সাদী ছেড়ে দিয়েছে এবং বলছে আমরা হচ্ছে সবচেয়ে ভালো পীর বাবা যারা বিবাহ সাদী করে আহ এটা কোন ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ বলছেন বিবাহ নবী এবং রসুল বিবাহসাদসুল এবং প্রথা তো মনে রাখবেন এটা হলো একেবারে একটা এমন মত যে মত ইসলাম স্বীকার করেনি মানে বিবাহসাদী করতে হবে না করাটাই ভালো না করাটাই ইবাদত বৈরাগ্যপোনাটাই ইবাদত এটা ইসলামের কথা না এটা অন্যান্য ধর্মের কথা আর দুর্ভাগ্য বিশেষত কিছু সব পীরপন্থী আর এইসব বাবা সম্প্রদায়ের মধ্যে মুসলিম বাবা সম্প্রদায়ের মধ্যে এই নিয়ম বিরাজ করছে ওই বাউলদের মধ্যে করছে জোটাধারী ওই পীর বাবাদের মধ্যে করছে এটা ইসলামের নিয়ম না আর একটা মত শোনা যায় এর পুরোপুরি উল্টা যে না বিবাহ না করলে এ বেটা মুসলমানই না এ বিবাহ করেনি মানে মুসলমান না এ বিবাহ করেনি এর পিছনে কিছু মসজিদে করতে গেলে জিজ্ঞাসা করে বিবাহ করেছ যদি আল্লাহ জানে এই কারণেই কি তারা বলে যে আগে বিবাহ করে আসো এখন খাঁটি মুসলমান হতে পারেনি সেই কারণে বিবাহিত ইমাম খুঁজে বেড়ায় বলে হাফেজেরা জানে হাফেজ হাসতে শুরু করেছে ঘটনা ঘটেছে এরকম কথাও মনে রাখবেন এরকম হয় বিবাহ ছাড়া আপনাকে মামতি করতে দিবে না বিবাহ করেননি আপনার ফতুয়া ফারায় নিবে না না নেওয়া যাবে না ওইদিকে বিবাহ না করাই করলে আপনাকে ইসলামী ঢুকতে দেয় না আপনাকে মুসলমানই মনে করে না এরকম মত আমাদের জানতে হবে সঠিক বিষয় কি বিবাহ করাটা আমাদের উপর কেমন জরুরি না জরুরি নয় মনে রাখবেন বিবাহ করা না করা ডিপেন্ড করে নির্ভর করে বিবাহকারীর উপরে বিবাহ অবস্থা তার শারীরিক অবস্থা তার তার তার শারীরিক অবস্থা তার আর্থিক অবস্থা এসবের উপর নির্ভর করে কি বিবাহ সেজন্য বিবাহ করাটা আমাদের মুসলিমের উপরে ফরজ না ওয়াজেব না সুন্নত না মোস্তাহাব এক কোথায় বলা যাবে না ওলামা একরাম কি বলছেন শুনেন। একটি ফিকের বিশেষ বই আছে যার নাম হচ্ছে যার নাম হচ্ছে সেই লেখক হচ্ছেন ইবনে কোদামা সেখানে তিনি বলছেন নিকাহে আলা মানুষের অবস্থা এই বিবাহ সাদীর ক্ষেত্রে তিন প্রকারের কয় প্রকার ভাই তিন প্রকার অবস্থা মানুষের তিন প্রকার মানুষ বিবাহ বিবাহ সাদী যারা করবে বা মানুষ আশঙ্কা আছে বিবাহ না করার কারণে কি হবে তার দ্বারাই হারাম কাজ হওয়ার কি থাকে আশঙ্কা থাকে হারাম কাজ কি যে যৌন চাহিদা মানুষের মধ্যে আছে মনে রাখবেন এটা একটা এমন চাহিদা যুবক হওয়ার পর যেমন তার একটা কোনো মানুষের মানুষের মধ্যে এরকম অবস্থা হয় যে বিবাহ না করলে সে তার মা তার দ্বারায় হারাম কাজ হওয়ার আশঙ্কা আছে কিংবা হচ্ছে অলরেডি হারাম কাজ বিবাহ করেন স্ত্রী নাই সে কারণে তার দ্বারা উপকরণ শুরু করেছে বিবাহ করেনি সে কারণে এইসব হারাম কাজ হচ্ছে যদি এরকম হয় তাহলে তাহলে সাধারণ সমস্ত ফোকাহাদের মত হল এরকম মানুষের উপরে বিবাহ করা এরকম মানুষের উপরে কি বিবাহ করা ও আজেব জরুরি কেন এই কারণে যে ইসলাম মানুষের লজ্জাস্থানের হেফাজত করেছে করতে বলেছে ইসলাম এই যৌন চাহিদা অবৈধভাবে কোথাও ব্যয় করবে এটা ইসলাম নিষেধ করেছে সে কারণে সে মানুষকে কি করতে হবে বিবাহ সাদী করতে হবে তবে মনে রাখবেন যদি কোন মানুষ বলে যে ভাই আমার মাধ্যমে হারাম কাজ হওয়ার আশঙ্কা আছে তো বটে কিন্তু বউকে কি খাওয়াবো এর পয়সা করি নাই গরিব দুঃখী মানুষ তাহলে কি করবো এরকম ব্যক্তিকে বিবাহ করা জরুরি এটাই সবচেয়ে উত্তম মত কারণ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ফোকার হিমুল্লাহলে যদি তারা ফকির হয় গরিব হয় আল্লাহ রাবুল আলমিন নিজ অনুকম পায় তাদেরকে ধনী করে দিবে সেজন্য তাই বিবাহসাদী করলে বরকত হয় অনেক মানুষ আপনারা জানেন বিবাহসাদীর পূর্ব অবস্থা কি ছিল তারপরে কত ভালো হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে তখন আরো দরজা রিজিকের খুলে গেছে আমদানি বেশি হয়ে গেছে এটাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই আয়াত যেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে নিজ অনুকম্পায় নিজ রহমতে তাকে ইনশা তার সমস্যার সমাধান করে দিবেন। ইবনে তাইম একজন বিশেষ পন্ডিত তিনি বলছেন যদি কোনো মানুষের এরকম অবস্থা হয় যে বিবাহ না করার কারণে তার দ্বারাই হারাম হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে এরকম ব্যক্তিকে যদি তার উপর হজ ফরজ থাকে তাহলে হজের আগে তাকে বিবাহ করতাম মানে হজেব আছে আর এরকম তার অবস্থা তাহলে বলছে হজের আগে ওকে ও যেন বিবাহ করে হজের চাইতে ওর ওই বিবাহ করাটা বেশি জরুরি এটা হলো ভাই এক প্রকার লোক তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা কি প্রকারের মধ্যে আছি যদি এরকম প্রকারে থাকি তাহলে বিবাহ করা জরুরি কিংবা আপনার ছেলে পেলে যদি অবস্থা এরকম হয় তাহলে তাদেরকেও বিবাহ দেওয়া জরুরি এটা হচ্ছে প্রথম প্রকার দ্বিতীয় প্রকার এই ধরনের মোস্তাহ মানে বিবাহ করাটা করলেও চলবে ওটা দ্বিতীয় প্রকার বলছে ওইটা কারা বলছে যাদের বিবাহ করার শক্তি তো আছে যৌন চাহিদা তো আছে কিন্তু সেই ব্যক্তির মাধ্যমে হারাম কাজ হারাম কাজে সে লিপ্ত হবে এই আশঙ্কা নেই হতে পারে না পারে না পরীক্ষা আল্লাহকে যৌন চাহিদা আছে যৌন ক্ষুধা আছে তাহলে এরকম ব্যক্তিকে কি করতে হবে এরকম ব্যক্তির ক্ষেত্রে মত হচ্ছে ফাহাদ আল ইস্তেকালি বলছে এরকম ব্যক্তির জন্য বিবাহ করা মোস্তাহাব ভালো বলছে নফল ইবাদতের চাইতে ওকে বিবাহ করা কি বেশি কিন্তু জরুরি জরুরি নয় নয় কেন কারণে যে তার মাধ্যমে হারাম কাজ হওয়ার সম্ভাবনা নেই এই কারণে তার উপর জরুরি না মনে রাখবেন যদিও এরকম অবস্থা কারো হয় সে কি গ্যারেন্টি দিতে পারবে যে আমার দ্বারা হারাম কাজটা হবে না না কোনদিন শয়তান তাকে পাকড়াও করতেও পারে গোলমালে পড়তেও পারে সে কারণে তিনি বলছেন আমার জীবনের যদি মাত্র দশটা দিন বাকি থাকে আর আমি যদি এটা জানতে পারি যে আমার জীবনে আর কয়দিন বাকি আছে দশ দিন তারপরে মারা যাব। বলছেন আর আমি এটাও জানতে পারি যে আমি শেষ দিনে আমি মারা যাবো এই দশ দিনের মধ্যে দশম দিনের এই সময় আমি মারা যাব আর বিবাহ করার যেটা ইচ্ছা মানুষের যেটা যৌন চাহিদা এটা যদি আমার মধ্যে থাকে ওই সময় তাহলে আমি ওই দশ দিন বাকি থাকলেও বিবাহ করব। যেন আমার দ্বারাই কোনো ফিত না কোনো নোংরা কাজ না চিন্তা করছেন ভাই তাহলে কোনো মানুষ যদি কোনো মানুষের মাধ্যমে যদি হারাম কাজ হওয়ার আশঙ্কা নাও থাকে তা সত্ত্বেও ওই মানুষকে কি করতে হবে বিবাহ করতে হবে বা বিবাহ করাটাই ওর জন্য বেশি কি বেশি উত্তম এটা ভাবলে হবে না যা হবে হবে আমি আরো থাকি এক বছর দুই বছর পাঁচ বছর আর এর মধ্যে আল্লাহ রাবুল আলমেন না করেন কোনো এরকম ঘটনা ঘটে যায় তারপরে গোলমাল হয়ে যায় উমর রদি আল্লাহ তাল আহ দ্বিতীয় খলিফা তিনি একজনকে একদিন সম্বোধন করে বলছেন এক ব্যক্তিকে যে বিবাহ করতে দেরি করছিল। যার উপনাম হচ্ছে ইল্লা আও কুর্ণ থেকে তোমাকে দূরে রাখেনি কিন্তু দুটির মধ্যে একটি জিনিস এই দুটি কারণের এই দুটি কারণের মধ্যে কোনো একটি কারণে তুমি বিবাহ থেকে বিরত আছো হয় তুমি অক্ষম অপারক বিবাহ করতে তোমার যৌন চাহিদা নাই হতে পারে অসুখের কারণে হতে পারে আল্লাহ তার মধ্যে এটা এই কারণে তুমি বিবাহ করো না তোমার মা তোমার দ্বারাই খারাপ নোংরামি হচ্ছে ওই নোংরামি করেই তুমি শান্তি পাচ্ছ ওই নোংরামি করেই তুমি তোমার যৌন চাহিদা মেটাচ্ছ আর সেই কারণে বিবাহ করতে দেরি করছো ধরত উমর রাজি আল্লাহ এই কথাটি আমাদেরকে চিন্তা করা যে যুবক বিবাহ করতে যৌন চাহিদা থাকে সেই চাহিদা তার মধ্যে নেই শেষ হয়ে গেছে সেক্স কোনো কারণে তার মধ্যে বিলুপ্ত হয়ে গেছে এটা কারণ কিংবা সে করে নিজের সেক্সকে নিবারণ করে সে কারণে সে বিবাহ করতে দেরি করছে আর তৃতীয় প্রকার উত্তম আর তৃতীয় প্রকার এমন লোক যাদের যৌন চাহিদা নেই যদি এরকম হয় বলছে কেমন ইমাল এমন মানুষ যার যৌন চাহিদা যৌন ক্ষুধায় দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকেই এরকম করা হয়েছে যেমন হিজড়া বা আর কিছু আর কিছু কিংবা অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার কারণে তার সেই পত্র বা আর কিছু ব্যবহার করার কারণে এই এই জিনিস তার থেকে চলে গেছে কিংবা খুবই বৃদ্ধ হয়ে গেছে একেবারে বৃদ্ধ যখন মানুষ হয়ে যায় তখন আর যৌন চাহিদা যৌন খুদা বা সেক্স আর তার মধ্যে থাকে না এরকম হয় বলছে তাহলে কি করতে হবে যদি এরকম কোন ব্যক্তি হয় বলছে না বিবাহ করা তার বিবাহের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য এর মধ্যে এর দ্বারা কি হবে না সাধিত হবে না এবং যে মেয়েকে এসে বিবাহ করবে তার যেটা অবস্থা যৌন চাহিদা যেটা সেটাও কি হবে না পূরণ হবে না যখন পূরণ হবে না তখন সে কি করবে তার দ্বারা আবার খারাপ কাজ হতে হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে যেই ব্যক্তির মধ্যে যৌন চাহিদা নেই সেটা স্বভাবগত হোক বা বেশি বয়সের কারণে হোক তাহলে তার জন্য বিবাহ না করাটা বিবাহ করাটা অপছন্দনীয় জন্য বিবাহ না করে এটাই বেশি ভালো আশা করি তাহলে বোঝা গেছে যে কার উপর বিবাহ করা জরুরি আর কার উপর বিবাহ করা মোস্তাহাব এবং কারোর বিবাহ করা অপছন্দনীয় বা মকরু এই বিশ্লেষণের মাধ্যমে আপনাদের একটা বারম্বার প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে আমরা যেখানে আলোচনা করি বিশেষ করে বিদেশের সব ক্যাম্পে সকলে অনেকেই একটা প্রশ্ন করেন যে স্ত্রীকে ছেড়ে আমরা কতদিন বিদেশে থাকবো বা কতদিন বিদেশে থাকতে পারি প্রশ্ন করা হয় না এই ব্যাখ্যাটাই আপনি ফিট করেন যে ওই সকল মানুষ স্ত্রীকে ছেড়ে থাকার কারণে তার দ্বারাই যদি হারাম হচ্ছে বা হারাম হওয়ার সম্ভাবনা থাকছে তাহলে তাকে সফর করা জরুরি সেটা এক মাস পরে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক দুই বছর পরে হোক তার মধ্যে যদি এরকম সমস্যা থাকে তাহলে তাকে কি করতে হবে সফর করতে হবে এখন আপনি আপনার টাইম নির্ধারণ করেন আর যদি কোনো মানুষ স্ত্রীকে ছেড়ে থাকার কারণে থাকছে এবং এর ফলে এরকম হারাম কাজ হওয়ার সম্ভাবনা নেই বা হচ্ছে না তাহলে তার সময় কোনো নির্ধারণ নেই যতদিন পর্যন্ত এরকম থাকতে পারে পর্যন্ত থাকবে। এখন এই কারণে আপনাদেরকে যে এটা প্রশ্ন করে তার সঠিক উত্তরটা এই বিবাহ করার যেটা কারণ এবং বিবাহ করা জরুরি কি জরুরি নয় যেটা বিধান যে বিশ্লেষণটা আমরা শুনলাম সেই বিশ্লেষণ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন মানুষ তার স্ত্রীকে কতদিন ছেড়ে থাকতে পারে বা পারে না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শেষে এই দয় করি যে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের ইসলামের এই একটি ভালো এবং প্রিয় আমল করার তৌফিক দান করেন বৈরাগ্য পোনা ইসলামে নেই এ সকল থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখেন এবং বিবাহ করার পর মানুষ যে বাচ্চা কাচ্চা এবং সন্তান এবং পরিবার যেটা হবে সেটাকে যেন মানুষ ঝামেলার না মনে করে কারণ এটা ঝামেলা নয় এটা আসলে আল্লাহর আদেশ এবং নিজের দায়িত্ব মনে করে যদি ওদেরকে খাওয়া দেন ওদের যদি ভরণ পোষণ দেন তাহলে আপনার কি হবে নেকি হবে যেমন আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম বলেছেন যে ওই দিনার যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো কিংবা ওই দিনার যেটা তুমি কোন মিসকিনকে দান করো আর ওই দিনার যেটা তুমি তোমার পরিবারের উপর খরচ করো পরিবারের উপর যে দিনারটা খরচ করো সেটাই তোমার জন্য বেশি বেশি বেশি উত্তম এবং নেকির কাজ আল্লাহ রাবুল আলমীন যেন আমাদেরকে সকলকে এই সুস্থ সুন্দর বিধান পালন করার এবং পালন করে নিজেকে নিজেকে হারাম মুক্ত করার যেন তৌফিক দান করেন লজ্জাস্থানের হেফাজত জন্য এর দ্বারা হয় এই দোয়া করে আজকের আলোচনা শেষ করছি জি জি ভালো কথা এখানে প্রশ্ন হলো যে ও তো ভালোভাবে আছে বিদেশে এসে কিন্তু স্ত্রী গোলমাল করছে। আসলে এখানে স্ত্রী গোলমাল করে না এখানে তার গোলমালার কারণে এখানে এটাও দেখতে হবে যে আমার কারণে আমার স্ত্রী ভালো আছে কি আর যদি স্ত্রীর অবস্থা হয় তাহলে ভাই এ সকল বিদেশ করবেন না ছাড়েন কিংবা এমন চাকরি নেন যে সকল চাকরিতে আপনি মোটামুটি ছুটিতে পারবেন আর বিদেশে থাকার কারণে লম্বা সময় ধরে থাকার কারণে প্রত্যেকের একশো জনের মধ্যে বিশ ত্রিশ জনের বউ এইসব সমস্যা দেশে হাম কাজে লিপ্তা হাম কাজ করে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে চলে যায় এটাকে খোলা বলা হচ্ছে কতগুলো ফতুয়া নেবে না আমাদের কাছে আসবে বলতে না যখন সমস্যা পড়ে তখন যায় আমরা জানি অনেক মানুষকে চিনি নাম তো আমরা নিব না কিন্তু কথা হলো যে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে পালায় শেষ পর্যন্ত বাড়ির সদস্য যারা একেবারে মোহরেন তাদের সঙ্গেও গল্পটা আপনি নিজে বুঝতে পারেন না যে আপনার যে সমস্যাটা আছে ওটা স্ত্রী হবে কি হবে না যদি হয় তাহলে চিন্তা করতে হবে এক বেশিরভাগ